আসসালামু আলাইকুম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 على الصلاح حيا على الفلاح حيا على الفلاح হমদুলিল্লাহ হির আলামিন সয়দর সালি فقال الله تعالى في الكلام المجيد والقرآن الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ايام معدوده আমাদেরকে ماہِ হে রমজানের শিয়াম পালন অবস্থায় জুমা বারে জুমার সালাত আদায়ের সুযোগ করে দিয়েছেন এই জন্য রব্বুল আলমিনেরই শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ একটা বছর ঘুরে আমাদের মাঝে এই মাস এসেছে এই মাহে রমজান বছরে একটি মাস নয়টি এগারোটি মাস অতিক্রম করার পর এটা ঘুরে আসে আল্লাহর পক্ষ থেকে উম্মতি মোহাম্মদের জন্য এই মাছটাকে আল্লাহর নৈকুট্য লাভের সুযোগ হিসাবে দান করেছেন আল্লাহ সুবাহ এই মাসের সিয়াম পালনকে ফরস করে দিয়েছেন এবং এই মাসে আল্লাহর পক্ষ থেকে হেদায়াতের জন্য কোরআন মজিদ নাজিল করা হয়েছে যে কোরআন অনুযায়ী মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ সুবাহানাহ তাহা আদেশ প্রদান করেছেন এই রমজান মাসের এই সিয়াম এমন একটা এবাদত যা অন্য সকল আবাদত থেকে সম্পূর্ণ আলাদা যদিও আল্লাহ সুবাহ পূর্বে কার নবীদের উন্মতের জন্য এই সিয়াম পরস করেছিলেন কিন্তু পরিপূর্ণ পাবে একটি মাস रमजान मास इतिपूर्वे और कारो जन भाव फरस मोहम्मद मखाती हिजरत कर मदिनाए द्वित रमजान मासण एक मास সিযাম সাল্লাম দেখেছিলেন ইহুদিগণ মহরম মাসের দশ তারিখে তারা সিয়াম পালন করে রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন তোমরা এই দিন শ্যাম পালন করো কেন তারা বলেছিল যে আল্লাহ সুবাহ এই দিনে মুসা আলহিসামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন সাগর পাড়ি দিয়ে বনে ইসরা সহ ফেরাউনের আক্রমণ থেকে রক্ষা করে তাদেরকে পার করে দিয়েছিলেন এই জন্য আমরা আল্লাহর সুক্রিয় আদায় করেছিলেন সাল্লু আলাইহ সাল্লামও এই দিন রোজা রাখতেন রমজানের এই রোজা পালন আল্লাহ যখন ফরস করে দিলেন তখন সেই আশুরার রোজাকে ঐচ্ছিক করে দিলেন ইচ্ছা করলে কেউ রাখতে পারে আর নাও রাখতে পারে রমজান মাসের এই সিয়াম উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত পরিপূর্ণ একটি মাস সেটা পঁত্রিশ দিনও হতে পারে ত্রিশ দিনও হতে পারে চন্দ্র মাস এই দুইটি গণনাই হয় হয় উনত্রিশ নত্রিশ এর চেয়ে কমও হয় না বেশিও হয় না এই জন্য আল্লাহ সুবাহ মাসের এই সিয়াম কে সুনির্দিষ্ট করে দিয়েছেন বলছেন এগুলো হলো তোমাদের গণনার দিন এই সিয়ামগুলো গনে গনে রাখতে হবে সংখ্যা গণনা করে রাখা এটা এই প্রয়োজন যে কোনো কারণে কেউ এই রমজানের সিয়াম পালন করতে পারল না কয়টা পারল না সে গুনে রাখবে আর এর কারণটা কি কারণ হল যদি তোমাদের মধ্য থেকে কেউ রোগাক্রান্ত হয় আমিঙ্কুম মারিও আও আয়লা সাফারিন তোমাদের মধ্য থেকে যদি কেউ রোগ আক্রান্ত হয় সেই রোগটা কেমন সাধারণ একটু সর্দি কাশি তা নয় এমন রোগ যে সাম রাখলে তার রোগটা অনেক বেড়ে যাবে অথবা এমন কঠিন রোগ যেই অবস্থায় সে সিয়াম রাখতেই পারছে না শরীর দুর্বল হয়ে গিয়েছে অক্ষম হয়ে গিয়েছে এমন কঠিন রোগ যদি হয় যে রোগের কারণে সিয়াম রাখা যায় না সাধারণ একটু গায়ের বেতা সর্দি কাশি এগুলো নয় এমন রোগ যেই রোগের কারণে সিয়াম পালন করাটা তার জন্য কঠিন এমন রোগ যদি হয় তাহলে যতদিন সে রোগাক্রান্ত থাকবে রমজানের সিয়াম পালন করতে পারল না সেই দিন গুলো সে গুনে গুনে রাখবে সাফারিন অথবা যদি সে সফর হালতে থাকে এখানে মুসাফির বলা হয়নি যে মুসাফির হওয়ার জন্য যে অবস্থাটা সেই অবস্থা হয়ে গেলেই একজন মুসাফির হয়ে যায় কিন্তু এখানে মুসাফির না বলে বলা হয়েছে আও আওলা সাফারিন অর্থাৎ যেই ব্যক্তি সফর অবস্থায় আছে চলমান তার সফরটা হলো চলমান সফর এই অবস্থায় যদি থাকে এটা হতে পারে কোনো ব্যক্তি কোথাও যাত্রা বিরতি দিল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকলো ওই সাময়িক বিরতিটা তার সফর হালত কে লঙ্ঘন করে না রহিত করে না এটা সফরই হালত একদিন থাকে এটা তার সফর লঙ্ঘন হয় না বরং এই অবস্থাটাও তার সফরের হালত এই সফর অবস্থায় টাকা কালীন সময়ে মুকিম হওয়ার আগ পর্যন্ত যেই দিনের রোজা গুলো সে রাখতে পারেনি সেই রোজাগুলো সে গুনে গুণে রাখবে এবং পরবর্তী সময়ে সেই রোজাগুলো আদায় করবে রোগাক্রান্ত অবস্থায় এবং সফর হালতে রোজা বাঙ্গা জরুরি নয় এটা ওয়াজিব নয় যে ভাঙতেই হবে এটা ওয়াজিব নয় এটা অপশন সুযোগ দেওয়া হলো যদি কেউ না পারে রোগাক্রান্ত অবস্থায় যদি সে না পারে সফর হালতে যদি না পারে এটা হলো অপশন সফর অবস্থায় যদি কেউ রোজা রাখে তার রোজা আদায় হবে সফর হালতে রোজা পালন করলে কেউ যদি মনে করে গুনা হবে এটা ঠিক নয় গুণা হবে না তার সফর হালতে যদি রোজা রাখতে পারে তার রোজা তার রোজার রমজান মাসের যে রোজার যে ফজিলত সে পূর্ণ ফজিলত পাবে কিন্তু সফর অবস্থায় তার অনুমতি আছে সফর হালতে তার একটা অনুমতি আছে সে ইচ্ছা করলে সফর হালতে রোজা নাও রাখতে পারে যে কই দিন সে আকল না রোগাক্রান্ত অবস্থায় অথবা তার সফর অবস্থায় সেই দিনগুলো রোজা সে গণনা কোনে রাখবে এবং সেইগুলো পরবর্তী সময়ে আদায় করবে মিন ওখার এই গণনার দিনগুলো তোমরা পরবর্তী সময়ে আদায় করবে এখন পরবর্তী সময়ে কি রমজান মাস শেষ হওয়ার পরই এটাকে ধারাবাহিক রাখতে হবে না একেবারে নিকটবর্তী সময়ে রাখতে হবে এমন কোন শর্ত নাই যদি কারো সফর বা তার অসুস্থতার কারণে মনে করেন দশটা রোজা সে রাখতে পারলো না সেই দশটা রোজা যদি পরবর্তী দশ মাসে একটা একটা করে রাখে তবুও হবে আবার যদি রাখে তাও হবে এটা কোন ধারাবাহিক ভাবে এমন কোনো শর্ত নাই একটা রাখার পর দুইটা রাখার পর আবার বিরতি দেবে আবার রাখবে কোনো সমস্যা নাই অনুরূপভাবে ভাবে মহিলাগণ যদি হাইফাজ অবস্থার কারণে তাদের এই সিএম রমজান মাসের এই সিয়াম ভাঙ্গা পরে সেইগুলো তারা পরবর্তী রমজান আসার আগেই আদায় করে নেবেন হজরতে আয়সা বলেন যে রমজান মাসের যেমন আমার ছুটে যেত সেইগুলো আদায় করতে করতে আমার পরবর্তী রমজানের নিকটে চলে যেতাম কারণ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রয়োজনে সবসময় প্রস্তুত থাকার জন্য এর আগে আমি এই রাখতে পারতাম না। গিয়ে তিনি আদায় করতেন সেতু পরবর্তী আসার আগেই। হায়েজ নেফাসের কারণে মহিলাগণ অথবা রোগাক্রান্ত হওয়ার কারণে অথবা পুরুষগণ রুগা রোগাক্রান্ত সফরের কারণে সফর মহিলাদেরও হতে পারে রুগা রোগাক্রান্ত মহিলারা হতে পারে কিন্তু পুরুষদের জন্য সফর এবং রোগাক্রান্ত এই দুই অবস্থা এই অবস্থায় যেই রোজাগুলো ভাঙ্গা পড়বে সেইগুলো পরবর্তী রমজান আসার আগেই আদায় করে নিতে হবে এবং সেইগুলোর ধারাবাহিকতা রক্ষা করা জরুরি নয় আর যারা রোজা রাখতে সক্ষম ইউতি কু নাহু যারা এই রোজা রাখতে সক্ষম তা সত্ত্বেও তারা রোজা রাখতে পারে রাখে না রাখতে চায় না তারা মিসকিনকে ফিদিয়া প্রদান করবে তাদের ফিদিয়া হল মিসকিনকে তারা খাওয়াবে তার খাদ্য দেবে এখানে ইতি কু নাহু ইউতি কু না অর্থ সামর্থ্য রাখা সক্ষম হওয়া কিন্তু লুকদের বোঝার জন্য কোন অনুবাদে এই কথাটা আছে যদি কেউ রোজা রাখতে অক্ষম হয়নি বলা হয়েছে সে সক্ষমাহু যে ওই সিয়াম পালন করতে সক্ষম তার উপর হল ফিদিয়া মিসকিনকে সে খাদ্য দেবে তিনি বল এই আয়াটি নাজিল করে নাজিল করে আমাদেরকে একটা সুযোগ দিয়ে দিলেন এই সুযোগ নিয়ে আমাদের মধ্যে সামর্থ্যবান সক্ষম লোকেরা যারা চাইত তারা রোজা রাখত আর যারা রাখতে চাইত না তারা ফিদিয়া প্রদান করত এটা হল যারা রোজা রাখতে সক্ষম হওয়া সত্ত্বেও রাখতে চায় না তাদের জন্য এই কথাটি বলা হয়েছে কিন্তু এরপর আবার বলছে আল্লাহ সুবাহরের আয়াতে দেখেন শাহরফ যে রমজান মাস পাবে পালন করে দেওয়া হয়েছে মনসুখ এতের হুকুমার দারি নেই পরবর্তী আয়াতের ওই অংশ নাজিল হওয়ার পর এই অংশ মনসুব হয়ে গেছে এখন কোন সক্ষম ব্যক্তি ইচ্ছা করলে রোজা ছাড়তে পারবে না সে রোজা রাখতে যদি সক্ষম হয় তাকে রাখতেই হবে সক্ষম কোন ব্যক্তি আর রোজা ছাড়তে পারবে না কিন্তু প্রথম আল্লাহ যখন ফরস করেছিলেন মানুষকে এই সিয়ামি অভ্যস্ত করার জন্য এই সুযোগটা দিয়েছিলেন সামর্থ্যবান সক্ষম লোকেরা যদি সিয়াম পালন করতে না চায় তাহলে তার জন্য সুযোগ ছিল তার এই সক্ষমতা থাকা সত্ত্বেও সে সিয়াম পালন না করে সে ফিদিয়া প্রদান করবে মিসকিনকে খাদ্য দিবে ফিদিয়া তুমতু আম মিসকিন সে মিসকিনকে ফিদিয়া দিবে তবে এই অংশটি মিসকিনকে ফিদিয়া দেওয়া এটা অক্রমদের ব্যাপারে এটা এখনো জারি আছে এটা মনসুখ হয়নি শুধু সক্ষমদের ব্যাপারে মনসুখ করা হয়েছে অক্ষমদের ব্যাপারে নয় যারা চরম রোগাক্রান্ত রোগের কারণে রোজা রাখতে পারে না এমন হতে পারে কেউ পূর্বে রোগ এ আক্রান্ত ছিল একেবারে দুর্বল হয়ে গিয়েছে এখন সিয়াম পালনের শারীরিক সক্ষমতা তার নাই এমন লোকের মধ্যে সামিল মহিলাগণ হাইজ নেফা অবস্থায় সফর হালত এসবগুলো সবগুলো সময়ের জন্য চালু আছে শুধুমাত্র সক্ষমদের জন্য মনসুখ করা হয়েছে যারা রোজা রাখতে হবে তারা ফিদিয়া দিলে আর হবে না যদি কেউ সক্ষম হওয়া সত্ত্বেও উজর ছাড়া রমজান মাসের একটা সাউম ছেড়ে দেয় তাহলে তাকে বিরতিহীন ধারাবাহিক এরপর একটা ভেঙে ফেললো হয়তো দুই মাসে গিয়ে ত্রিশ দিনের মাস যদি হয় তাহলে ষাটটা হবে কোন মাস যদি উনত্রিশ দিনে হয় তাহলে সেখানে উনত্রিশ হবে তো এখানে যদি একটা ভেঙ্গে ফেলে পুনরায় তার এক থেকে গণনা শুরু করতে হবে দিয়া পুরা তার ওই পুরা করতে হবে এখানে মাঝখানে আর ভাঙতে পারবে না সক্ষম হওয়া সত্ত্বে যদি কেউ ইচ্ছা করে একটি সাউন্ড ভঙ্গ করে তাহলে একটির কাজা কাজাস্বরূপ তাকে সাইটটি রাখতে হবে পুরা দুই মাস বিরতিহীনভাবে মাঝখানে আর বিরতি দেওয়া যাবে না কিন্তু অন্য ওজোরের কারণে যেই সিয়ামগুলো ভাঙ্গা যায় সেইগুলো পালনের জন্য কোনো ধারাবাহিকতার জরুরি না ভেঙ্গে ভেঙেও রাখা যাবে আল্লাহ সুতায় মুমিনদের জন্য এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন এবং সিয়াম পালনের জন্য এই নিয়ম কানুন দিয়েছেন যেই পদ্ধতিতে সিয়াম পালন করার সেই নিয়ম কানুন গুলো দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে ঘোষণা করছেন শাহর রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন মুদাল্লিন নাসি ওয়া বাযিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরুক্বান কামা শাহিদাম মিনকুম ঘোষণা করছেন রমজান মাস হলো ওই মাস যেই মাসে কোরআন মজিদ নাজেল করা হয়েছে মানব জাতির হেদায়াতের উদ্দেশ্যে আমি এই কথাগুলো গত জুমায় আলোচনা করেছি বিষয়টি। হুদাল্লিন এবং কোরআন কে আল্লাহ সুস্পষ্ট হেদায়াত সহকারে নাজিল করেছেন এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মানদণ্ড হিসাবে নাজিল করেছেন এখানে কোরআন নাজিলের উদ্দেশ্য বলা হচ্ছে এক হল মানব জাতির জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন সকল মানুষের হেদায়তের জন্য কিন্তু কোরআন মজিদের থেকে হেদায়াত পেতে হলে একটা শর্ত তাকে পূরণ করতে হবে যা গত জুমায় আলোচনা করেছি তা তাহলে তাকে মুক্তি হতে হবে আর মুক্তি হতে হলে আল্লাহ সুবাহ তার জন্য ফরস করে দিয়েছেন রমজানের এই সিয়াম এই সিয়াম পালনের মাধ্যমে সে তাকুয়ার অধিকারী হতে পারে রমজানের সিয়াম মানুষকে মুক্তি বানায়। আর যারা মুক্তি হয় তারা কোরআন মজিদ থেকে হেদায়ত লাভ করতে পারে এই কথাটি গথ জুমায় আলোচনা হয়েছে তো আল্লাহ সুবাহ হুতালা এই কোরআন মজিদ মানবজাতির জাতির জন্য নাজিল করেছেন আল হুদাওয়াল ফরকান এবং এমন এক হেদায়াত এটা হল সুস্পষ্ট আলোক বর্তিকার এমন রাস্তা প্রদর্শন করে কোরআন মজিদ তার গন্তব্যস্থলে পৌঁছার জন্য তার সামনে উন্মুক্ত করে দেয় আলোক উজ্জ্বল যেই পথের মধ্যে কোনো বক্রতা নাই কোন ধরনের ছায়া নেই অন্ধকার নেই আলোক তার মন্দিরে মকসুদ পর্যন্ত পৌঁছা পর্যন্ত পুরো রাস্তাটি সুজা এবং আলোক এমন হ্যাঁ দায়াত এমন রাস্তা প্রদর্শন করে কোরআন মজিদ আর এই কোরআন মজিদ আল্লাহ নাজেল করেছেন রমজান মাসে আর এই কোরআন মজিদ হল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মানদণ্ড কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যার কোনটা আলো কোনটা অন্ধকার কোনটা রাত কোনটা দিন কোনটা হেদায়াত কোনটা গুমরাহি কোনটা ইসলাম আর কোনটা কুফুরি কোন পদ্টা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আর কোন পট্টা শয়তানের কোন রাস্তা জান্নাতের আর কোনটা জাহান্নানের এটা সুস্পষ্ট করে দেয় এই কোরআন মজিদ যদি কেউ হক এবং বাতিল এর পার্থক্য নিরূপণ করতে চায় জানতে চায় কোনটা হক আর কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা তাকে জানতে যদি চায় তাহলে কোরআনের মানদণ্ড দিয়ে তাকে যাচাই করতে হবে জানতে হবে কোরআনই হল একমাত্র মানদণ্ড যেই মানদণ্ডের মাধ্যমে মানুষ জানতে পারে সত্য মিথ্যা পার্থক্য সৃষ্টি করতে পারে ইসলাম এবং কুফুরের মধ্যে মানুষ না জেনে না বুঝে কুফরি পথে চলে গুমরাহির পথে চলে মানুষ শয়তানের অ্যাবাদতি করে আর মনে মনে তার ধারণা যে সে আল্লাহ অ্যাবাদতি করছে ইসলামী মেনে চলছে কিন্তু অ্যাবাদতি করছে শয়তানের মেনে চলছে কুফ্রী মৎ পথ কিন্তু সে মনে করে চলছে যেটা আল্লাহর পথ ইসলামের পথ তার এই মনে করলেই এটা ইসলাম হবে না এজন্য তার সামনে আল্লাহ সুবাহানাহ তাইলা এমন এক মানদণ্ড দিয়েছেন যেই মানদণ্ডের মাধ্যমে সে নিশ্চিত হতে পারবে জানতে পারবে বুঝতে পারবে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সে করতে পারবে ইসলাম বুঝতে পারবে যেটা ইসলাম এটা কুফুর আজকে মুসলমানগণ কুফুরি যাপন করে চলছে কিন্তু নিজেদেরকে মুসলিমই মনে করছে অনুসরণ করে চলছে আর মনে করে সে কিন্তু তার এই মনে করাটা তাকে নাজাদ দিবে না সে নিজেকে মুসলিম মনে করলো আন্তরিকভাবে ভাবে বিশ্বস্ততার সাথে সে ইসলাম মনে করে কুফরি কর্ম করে চললো এই একমাত্র দিন সে ইসলাম ইসলামী ইসলামের আর কোন উপমানে ইসলাম স্বয়ং সম্পূর্ণ আর ইসলাম ছাড়া দুনিয়ায় যা কিছু আছে সব বাতিন সবগুলো কুফুর মানুষের তৈরি করা বিভিন্ন মত গায়ে ইসলামের লেবেল লাগিয়ে দিয়ে যদি কেউ মনে করে এটা ইসলাম তাহলে প্রকৃতপক্ষে সে নিজে সবচেয়ে বেশি পথগ্রস্ত এবং মানুষকেও সে গুমরাহির পথের পরিচালনার দায়িত্ব নিয়েছে যেমন এক সময় সমাজতন্ত্রের যৌবন কাল ছিল এই দেশের মধ্যেও সেই সময়ে সমাজতন্ত্রের গায়ে একদল লোক ইসলাম লাগিয়ে দিয়ে ইসলামের বিশেষণ দিয়ে নাম দিয়েছিল ইসলামী সমাজতন্ত্র তাদের যুক্তি ছিল যে ইসলামী হল সবচেয়ে বড় সমাজতন্ত্র আমরা যখন সালাতের জামাতে দাঁড়াই সেখানে ধনী গরিব উঁচু নিচু কেউ নাই সকল মানুষকে এক কাতারে সামিল করে দেয় আর সমাজতন্ত্র এটাই চায় সকল মানুষকে ধনী গরিব সমান করতে চায় তাদের যুক্তি ছিল যে রমজান মাসের সিয়াম পালন দনী গরিব সকলেই করে এখানে ধনীয় নাই গরিবও নাই সকলেই সিয়াম পালন করতে হয় ইসলামের শিক্ষা দেয় সমাজতন্ত্র এটাই চাই ধনী গরিবকে সমান করে দিতে চায় এই যুক্তি দিয়ে এমন এই দেশের অনেক আলেমও তৈরি হয়েছিল যারা সেই নাস্তিকতার মূল ধর্ম যেটান সমাজতন্ত্র যেই ধর্মের মূল মন্ত্র হল নাস্তিক্যবাদ। তাদের মূল কথাই হল দেয়ার ইজ ন প্লেস ফর গড এই পৃথিবীতে আল্লাহর কোনো অস্তিত্ব নাই কোনো গড নাই তাদের মূল শ্লোগান আরও ছিল ফার্স্ট টু অল ইউ টু ফিল দি রিলিজিয়ন অ্যান্ড ন্যাশনালিজম দেন ইউ থিঙ্ক অ্যাবাউট সোশ্যালিজম অ্যান্ড কমিউনিজম সর্বপ্রথম তুমি ধর্ম এবং জাতীয়তাবাদকে ধ্বংস করো এরপর তুমি সমাজতন্ত্র এবং কমিউনিজমের চিন্তা করো সমাজতন্ত্র এবং কমিউনিজমের চিন্তা করার আগে প্রথম যে এই কাজটি করতে হয় সেখানে ধর্ম এবং জাতীয়তাবাদকে ধ্বংস করতে হবে এই জন্য এটা কালমার্ক তার ডাসপিটাল বইতে স্পষ্ট লেগেছে ফার্স্ট টু অল ইউনালিজম সর্বপ্রথম তুমি ধ্বংস করো ধর্ম এবং জাতীয়তাবাদকে এই সমাজতন্ত্রের প্রবক্তারা দেখলো যে এদেশের মানুষ ধর্ম ছাড়া বুঝে না ইসলাম ছাড়া বুঝে না এই জন্য তাদের ওই কুফরি ধর্ম সমাজতন্ত্রের গায়ে ইসলাম লাগিয়ে দিয়ে তারা বলেছিল ইসলামিক সমাজতন্ত্র আর এখন চলতেছে গণতন্ত্রের যৌবন কাল এখন আমি এটা যৌবনকাল বলছি না এটা প্ররত্তে চলে এসেছে তার বার্ধক্য বেশি বাকি নাই এরপরে তার সব দাহের ব্যবস্থা করা হবে তার কফিন তৈরি হয়ে যাবে এটাও বেশি বাকি নাই যেইভাবে সমাজতন্ত্রের কফিনের গায়ে কতগুলো পেরেগ লাগিয়ে দেওয়া হয়েছে এটা আর হয়তো কোনদিন জেগে উঠবে না দুনিয়ায় বিভিন্ন সময়ে এই ধরনের বিভিন্ন মানুষের তৈরি করা মতবাদের সবদাহ হয়ে গেছে শ্মশানে তাদের জ্বালানো হয়ে গেছে পুরানো হয়ে গেছে গণতন্ত্রের সেই সময়টা আসতেছে কিন্তু এখনো যেহেতু তার যৌবনের শেষ প্রান্তে তথাপিও এখনো সেই গণতন্ত্রের গায়েও এদেশের কিছু সংখ্যক বিভ্রান্ত পথ হারা দিশে হারা ইসলামের দুশ্মন তার গায়ে ইসলামের নাম একটা লেবেল লাগিয়ে রেখে দিয়েছে বলছে ইসলামী ইসলামী গণতন্ত্র যারা ইসলামী গণতন্ত্র বলে এরা সবচেয়ে বড় কাফের কারণ তারা নিজেরা কুফরি ধর্ম গ্রহণ করেছে আর অন্য মানুষকে এই কুফরি পথ দেখানোর জন্য ইসলাম দিয়ে ধোঁকা দিচ্ছে এরা হলো শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার যেই কাজটি আবু জেহেল আবুল আহাব নমরুদ ফেরাউনরা করার সাহস করেনি এরা এরচ চিক্ষিষ্টতম এরা যারা কুফুরের গায়ে ইসলাম লাগায় মানুষকে বিভ্রান্ত করে কোরআন মজিদ আল্লাহ নাজিল করে এমন একটা মানদণ্ড দিয়েছেন মানুষ এই কোরআন দিয়ে স্পষ্ট জানতে পারে কোনটা ইসলাম আর কোনটা কুফুর এটা হলো মানদণ্ড আল্লাহ এ কোরআন মজিদে স্পষ্ট করে রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে লক্ষ্য করে ঘোষণা করছেন যদি তুমি দুনিয়ার অধিকাংশ মানুষের মতের অনুসরণ করো তারা তোমাকে পদ ভ্রষ্ট করবে অধিকাংশ মানুষের মত গণতন্ত্রের মূল কথাটা কি অধিকাংশ মানুষের মত গণতন্ত্রের মূল সূত্রটাই অধিকাংশ অধিকাংশ মানুষ যেই মত পোষণ করে গণতন্ত্র হল সেই মতটাই গ্রহণ করতে হবে আর আল্লাহ রাসুলকে বলেছেন যদি তুমি দুনিয়ার মানুষের অধিকাংশের মতের অনুসরণ করো তারা তোমাকে পদভ্রস্ত করবে তাহলে অধিকাংশের মত হল পদভ্রষ্ট বেশি সংখ্যক যে সেগুলো হল পদভ্রস্থ কোরআন মুজিদের বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন আকসারুহমুল জাহিলুন আকসারুহমুল আকসারুহ এদের অধিকাংশই জাহেল তারা বর্বর অধিকাংশই তারা ফাঁসেট পাপিষ্ঠ পাপাছারি এদের অধিকাংশই নির্বুধ কুরাণ মজিদের বিভিন্ন জায়গায় আল্লাহ এইভাবেই অধিকাংশের মত থাকে প্রত্যাখ্যান করেছেন হক অধিকাংশ মানুষের মতের উপর নয় হক হল আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য হক হিসেবে আল্লাহ যা পাঠিয়েছেন দুনিয়ার একটা মানুষও যদি সে হকটাকে ধারণ করে আর এর উপর সে অঠ থাকে সেটাই হক সকল মানুষ যা গ্রহণ করেছে সেগুলো হলো গুমরাহী এই জন্য সেই অধিকাংশ মানুষের মতের ভিত্তিতে যেই ধর্মের উৎপত্তি হয়েছে ওই ধর্মের গায়ে ইসলাম লাগিয়ে দেওয়া সবচেয়ে বড় ভ্রান্তি এবং গুমরাহি আল্লাহ এই কোরআন মজিদকে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মানদণ্ড হিসেবে নাজিল করেছেন এই আমাদের কাজটা কি আমাদের মধ্যে যদি কখনো কোনো বিষয়ে সংশয় দেখা দেয় দুইটা জিনিস যদি আমাদের সামনে আসে বিপরীতমুখী দুইটা জিনিস যদি আসে আমরা তখন প্রথম আমরা কোরআন মজিদ খুলে তার সামনে বসে যাব কোরআন মজিদ কোনটাকে হক বলছে কোরআন যার যেটাকে হক বলছে আমরা সেটাকে আখড়ে করবো আর অপরটাকে আমরা প্রত্যাখ্যান করব। যদি কোরআন মসজিদের মধ্যে স্পষ্টভাবে এমন গাইড আমরা না পাই কোরআন মসজিদ আছে পাই না বলতে নাই এমন নয় আছে কিন্তু আমাদের জ্ঞান এলিম হয়তো কোরআন মজিদ বুজার জন্য ওই পর্যায়ে আমরা পুষতে পারিনি আমাদের জ্ঞানের সীমা হয়তো এই পর্যন্ত পৌঁছেনি এই আমরা বুঝতে পারছি না জানতে পারছি না দ্বিতীয় পর্যায়ে আমাদের হল রাসুল্লাহ সাল্লাই হাদিস রাসুলের রাসুলের সুননার মধ্যে আমরা যেটাকে হক হিসাবে পাবো সেটাকেই আমরা আক্ষেপ ধরবো আর যেটা এর বিপরীত পাবো তাকে প্রত্যাখ্যান করব। যদি সংশয়পূর্ণ বিপরীতমুখী দুইটা জিনিস আমাদের সামনে আসে আমাদের সামনে মানদণ্ড এই দুইটা এক আল্লাহর কিতাব কোরআন মজিদ আর কোরআন এই মানদণ্ডের বাইরে কেউ নিজের মতের উপর ভিত্তি করে অটল থেকে কোনো যুক্তি আমরা দেখাবো না যারা হকপন্থী তারা নিজের মতের যুক্তি কক্ষণ প্রদর্শন করেন না তারা ফায়সালা গ্রহণ করেন আল্লাহর কিতাবের সুন্না দিয়ে এত বড় নিয়ামত দান করেছেন পূর্বেকার নবী রাসুল আলাই হিমুসালামগণের প্রতি আল্লাহ যে কিতাব পাঠিয়েছিলেন সহিফা পাঠিয়েছিলেন সেইগুলোর অস্তিত্ব আজকের পৃথিবীতে নাই অবিকৃত অবস্থায় নাই কিন্তু কুরান মজিদ এমন এক কিতাব যেই কিতাব ক্রিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় মানব জাতির সামনে থাকবে দুনিয়ার যে কোনো অঞ্চলের যে কোনো ভাষার যে কোনো বর্ণের মানুষ যদি হেদায়াত পেতে চায় সত্য জানতে চায় ইসলাম বুঝতে চায় তাহলে তার সামনে নিশ্চিত নির্ভুল উপায় কোরআন মজিদ বিদ্যমান সেই কোরআন মজিদ তাকে পথ দেখাবে কিন্তু আজকে দুনিয়ার বিভিন্ন চিন্তাধারার আঁকিদার মানুষ এই কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য হেদায়াত নেওয়ার জন্য অনেকাংশেই বিভিন্ন অঞ্চলে তারা কিছু অন্যশন করে সাধনা করে চেষ্টা করে কিন্তু মুসলিম নামদারী লোকজন এপে পারে বড় ওই বেখবর আত্মবুলা কোরআনের শিক্ষা থেকে অনেক দূরে কোরআন জানার চেষ্টা করে না বুঝার চেষ্টা করে না যতটুকু জানে বুঝে ততটুকু মানারও চেষ্টা করে না মুসলিম জাতি আজ কোরআন থেকে বিচ্ছিন্ন কোরআনী জীবন থেকে বিচ্ছিন্ন প্রতি বছর রমজান মাস আসে আর মানুষকে ওই কোরআনের দিকে ডাকে রমজানের এই সিয়াম আসার সাথে সাথে মানুষকে কোরআনের দিকে ডাকে যে এই মাসে কোরআন না হয়েছে যেই কিতাব তোমাদের পথ দেখানোর জন্য অঙ্গকার পৃথিবীকে আলোকিত করার জন্য এই কোরআন এর লাইট দিয়ে পৃথিবীর অন্ধকার তোমরা দূর করো সেই কোরআনের আট তোমরা লাইট তোমরা জ্বালাও কিন্তু মুসলমান কোরআনের এই ডাকে সারা দেয় না কোরআন মজিদকে যত্নের সাথে গিলাপ লাগিয়ে আলমিলাবার থাকের উপর রেখে দেয় সসম্মানে সেই কোরআনের সুইচ দিয়ে লাইট জ্বালানোর দরকার এমন ভাবে সুইচ গুলো নষ্ট করে রেখে দেয় গিলাপ লাগিয়ে বন্দি করে রেখে দেয় এটা যাতে কখন আর জ্বালানো না যায় এটা একদল পথ হারা বিভ্রান্ত মানুষ কোরআন মজিদকে ব্যবহার করে তারা নিজেদের রুজি রোজগারের জন্য জীবিকা নির্বাহের জন্য কোরআন মজিদের আয়াত লিখে তাবিজ বানিয়ে বিক্রি করে তার ব্যবসা হিসেবে নিয়েছে জগন্যতমা প্রতার এগুলো ছিল ইহুদিদের কাজ আল্লাহর কিতাবকে নিয়ে তামাশা করা আল্লাহর কিতাবের আয়াতকে বিক্রি করে দুনিয়ার সেই বিনিময় আদায় করা এটা ইহুদিদের স্বভাব এই কাজটা করত ইহুদিগণ যারা এই কোরআন মজিদের আয়াত এই ধরনের বেছা কেনা করে তাবিজ তোমারের ব্যবস্থা করে এরা মূলত ইহুদি এরা মুসলমান নয় এরা ইহুদিদের মতোই ইহুদিদের অনুসারী হয়ে তারা এই ধরনের কোরআন মজিদের সাথে খেল খেলতামাশা করে কিন্তু কোরআন মজিদ থেকে শিক্ষা নিয়ে জীবন করার চেষ্টা করে না শাহিদা মিংকুম শাহরফ আলিয়াসুম ইতিপূর্বে আমি একটু বলে আসলাম তোমাদের মধ্য থেকে যে এই রমজান মাস পাবে সে যেন এই মাসের সিয়াম পালন করে রমজান মাস পাওয়া অর্থ কি সে সিয়াম পালনকারী হিসাবে সক্ষম অবস্থায় রমজান মাস পাওয়া আমি গত জুমায় এই কথারগুলো বলে ফেলেছিলাম কেউ হয়তো রমজান মাসে সে বালিক হলো রমজান মাসের সিয়াম চলছে হয়তো দশ পনের সিয়াম চলে গেছে এরপর সে বালিক হল তার জন্য যে বালিক যেদিন থেকে হলো সেই দিন থেকে তার উপর সিয়াম ফরজ হল এরপর থেকে বাকি সিয়ামগুলো তার ফরজ পূর্বের গুলো নয় কোন মুসাফির তার সফর থেকে বাড়িতে আসলো মুকিম হয়ে গেল তখন সে এই মুক্তিম অবস্থায় তার উপর এটা অপরিহার্য বাধ্যতামূলক হয়ে গেল সে শ্যাম পালন করবে তবে তার যেগুলো পূর্বে ছুটে গেল সেটা পরবর্তী সময় আদায় করতেই হবে যেটা পূর্বে বলা হয়ে গেছে কোন রোগ আক্রান্ত ব্যক্তি প্রথম দিকে শিয়াম রাখতে পারেনি এখন তার সক্ষমতা এসেছে সুস্থ হয়ে গেছে সিয়াম পালন করবে যখন সুস্থ হয়ে গেল তখন থেকেই পালন করবে সে রমজান মাস পাইল কিন্তু তার ছুটে যাওয়া রুজা পরবর্তী সময় আদায় করবে হাইজ নেভাসগ্রস্ত মহিলাগণ যখনই সে সুস্থ হয়ে গেল তখনই সে রমজান মাস পাইল এখন আর বাংতে পারবে না সে বাকি রোজা গুলো রাখবে এবং রমজান মাসের পরে ছুটে জায়গাগুলো সে পালন করবে কোন পাগল সে পাগল ছিল কিন্তু রমজান মাসের কোনো সময় সে সুস্থ হয়ে গেল বুদ্ধিমান হয়ে গেল আকল তার ফিরে আসলো সে যখন ফিরে আসলো তখন থেকে সেই সিয়াম গুলো পুরা পালন করবে এবং ছুটে যাওয়াটাও পরবর্তী সময় আদায় করবে কারণ তার উপর পূর্বেও এটা ছিল কিন্তু তার জ্ঞান না থাকার কারণে সাময়িক ভাবে তার উপর কাছ থেকে বিলুপ্ত ছিল এই তার যখন জ্ঞান ফিরে আসলো সেজন্য পূর্বেরটা ওপর আদায় করবে আর এখন পুরাটাই সে পালন করবে সে রমজান মাস এখন পাইল জ্ঞান এখন ফিরে এসেছে এখন রমজান মাস পাইল এইভাবে যে রমজান মাস পাইল সিযাম পালন এই অংশের দ্বারা সেটা মনসুখ করে দেওয়া হলো আর রূপস নাই এখন কেউ মনে করতে পারে যে আল্লাহ যেহেতু এখানে আদেশ করে দিয়েছেন রমজান মাস পাইলে আর সিয়াম ভাঙ্গা যাবে না পালন করতে হবে তাহলে হবে। মুসাফির মনে করতে পারে আল্লাহটা জানিয়ে দিলেন যে না যে ব্যক্তি রোগাক্রান্ত অথবা সফর হালতে আছে সেই অবস্থায় তার জন্যই রুখস থাকলো সেই যেই কয়েকটা সিয়াম পালন করতে পারবে না সেটা পরবর্তী সময়ে আদায় করবে আল্লাহ তোমাদের জন্য সহজতা চান কঠিনতা চান না যদি রোগ আক্রান্ত ব্যক্তিকেও যদি বাধ্য করতেন এটা কঠিন হয়ে যেত সফর হালতটা আসলে কষ্টের যদি সফর হালতেও যদি আল্লাহ বাধ্য করে দিতেন এটা কষ্টকর হয়ে যেত এই আল্লাহ নিজের অনুগ্রহের কথা বলছেন আল্লাহ তোমাদের জন্য সহজতা চান তোমরা যেন আল্লাহর হুকুম পালন করতে তোমরা কঠিনতার মধ্যে না পড়ো সহজ ভাবে যেন আল্লাহ আল্লাহ তোমাদের জন্য কঠিনতা চান না এমন ভাবে আল্লাহ তোমাদের প্রতি হুকুম দিতে চান না যে তার হুকুম পালন করা তোমাদের জন্য অধিক কষ্টের কারণ হয়ে যায় আল্লাহর এই কষ্টটা তোমাদের জন্য চান না وَلِي تُقْمِلُوا الْعِدَّةَ وَلِي تُكَبِّرُ اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ ها را اللّٰه اي اوبوكاشت دلين جنو تمرا جنونار پورا معاشر سیام پورا کرتے پارو وَلِي تُقْمِلُوا الْعُدَّةَ جي سوفرر کاروني روغا کانتا هوار کاروني جيه گلو تمرا راکتے پارلين شای گلو جنو پوروبرتی তোমরা পুরা মাসের শ্রিয়ামটাকে পূর্ণ করে নিতে পারো আর আল্লাহ তোমাদেরকে যে হেদায়াত করলেন এই জন্য যেন তোমরা আল্লাহর মহানত্ব ঘোষণা হাদাকুম আল্লাহ তোমাদেরকে হেদায়ত করেছেন তার হুকুম পালন তোমাদের জন্য সহজ করে দিয়েছেন এই জন্য যেন তোমরা আল্লাহর প্রশংসা করো আল্লাহ যে তোমাদের প্রতি দয়া করলেন মেহরবানি করলেন অনুগ্রহ করলেন তোর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করো প্রশংসা করো আল্লাহর বরত্ব ঘোষণা করো এই সুযোগ আল্লাহ করে দিয়েছেন আর আল্লাহ চান তোমরা যেন আল্লাহর শুকুর গুজার হও এর মাধ্যমে তোমরা আল্লাহ সুক্রিয়া আদায় করবে যে আল্লাহ তোমাদের প্রতি একটা দয়াটা করলেন কঠিন রোগাক্রান্ত অবস্থায় রোজা রাখা বড় কঠিন রাখতে পারছে না যদি সে সময় রাখতে হতো তাহলে ভীষণ কষ্টের হয়ে যেত যে আল্লাহ করলেন তাকে রুখস দিলেন এই জন্য যেন আল্লাহরই সুক্রিয় আদায় করে সফর হালতে রাখতে পারল না কষ্ট আল্লাহ যে দিলেন এই গ্রহণ করে আল্লাহ সুক্রিয় আদায় করে আল্লাহ সুবাহ আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহর নৈকট্য লাভের জন্য যে আবাদতকে ফরজ করেছেন এই মাসে এই মাসটাকে মর্যাদা পূর্ণ করেছেন এই মাসের মর্যাদা বৃদ্ধি করেছেন পুরান নাজিলের মাধ্যমে মর্যাদাটা কিসের মাধ্যমে হয়েছে মর্যাদা কার রমজান মাসের মর্যাদা হল কেন এই মাসের পুরাণ নাজিল করা হয়েছে এই কারণে রমজান মাসের মর্যাদা লাভ করেছে রমজান মাস পুরাণের কারণে তাহলে মর্যাদা হল সবচেয়ে বেশি কোরআনের সেহেতু এই কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলি কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা করি কোরআন নিয়ে আমরা গবেষণা করি কোরআন তেরাওয়ান অধ্যয়ন কোরআন নিয়ে গবেষণা এটা আমাদের দায়িত্ব আল্লাহ সুবাহানা দিয়েছেন আল্লাহ আমাদের তৌকিক দান করুন আমি We laugh at all 우리� departed. To be lif all странer and harmony. For God nell'ook to stay, forward and forward and forward. Alhamdulillahi. Gift in qu builders. ërhamdulillah. Alhamdulillahi, find us down, stop to believe you. That's all হমু কোতিসলিমোহ لا لا رمضان أيها دينكم القرآن القرآن القرآن القرآن. أيها في উল الله মুহান ওিক কুরআন اللهم زين اخلاقنا بزينه القران اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم arina al haqqo haqqo warzuqna ittiba' warina al baathila baathila warzuqna ijtinaba اللهم انصرنا فانك خير الناصرين اللهم احفظنا فانك خير الحافظين اللهم ارحمنا فانك خير الراحمين اللهم اغفر لنا فانك خير الغافرين اللهم ارحمنا فانك الراحمين اللهم ارزقنا فانك خير الرازقين জিহাদিহা দং্ তিনা কংকিমাবীমীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه جواد كريم مَلِكٌ بَرُّ মলিং বুকি <coughs>